এই হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা যথাযথ অনুবাদ এবং শ্রী শ্রীমদ এই সকালে আর আছে সবাই বন্ধ করুন আধুনিক জীবনে মোবাইল না থাকলে তো কিছুই হয় না মানুষ তো বানর হয়ে যায় যদি মোবাইল থাকে মানুষ এবং বানরের মধ্যে কি তফাৎ আছে বানরের কাছে মোবাইল নেয় আমি বানর আছে আমার নাই তো অনেকেই আমার থেকে প্রশ্ন করে তো কি করে শান্তি লাভ করা যায় আমার উত্তর আছে তো মোবাইল তো ফেলে দাও তো যাতে শান্তি হবে আমাদের অনুরোধ আছে যে আপনারা সবাই আপনাদের প্রাণ থেকে প্রিয় মোবাইল তো সাইলেন্ট মোদে না বন্ধ করে দেন এবং যদি কথা মধ্যে মোবাইল বাজানো হয় তো আমরা এইসব ঠাকার জন্মানা নেব বৈষ্ণব শৈব তো এই হচ্ছে ভগবত গীতা যথা সকলের ঘরে এই গ্রন্থ আছে কি আমাদের মধ্যেই উপস্থিত আছে কেউ যাদের ঘরে মধ্যেই এই গ্রন্থ নাই হাত তুলুন এবং ওই হাতে আমরা এই গ্রন্থ হরে কৃষ্ণ আপনার ঘরে এই গ্রন্থ যদি না থাকে আপনার হাত ধরুন ওই সব হাতে বই দেন ভগবত গীতা সকালে ঘরে এই গ্রন্থ রাখা দকা আছে বানর এবং মানুষের মধ্যে কি পার্থক্য আছে বানরা ভাগবত গীতা বুঝে না এই আসল পার্থক্য আমরা যদি ভাগবত গীতা না বুঝি আমরা কি মানুষ না পশু পশু শাস্ত্র প্রমাণ কি আছে এর সম্বন্ধে শাস্ত্র প্রমাণ আছে কি না এমনি আমরা কথা বলছি আহ যাদের কাছে ভাগবত গীতা নাই তো নেন তার জন্য দিতে হবে। মানুষ এবং পশুদের মধ্যে পার্থক্য আছে যে পশুরা ভগবত গীতা কথা বুঝতে পারে না এর সম্বন্ধে শাস্ত্র প্রমাণ আছে কি প্রমাণ আহার নিদ্রা ভয়া মাইথুনম চা সামান্য মেথৎ ফসু ভে নারায়ণম ধর্ম হি তৈম অধিক বিশেষম ধর্মেন ফসুভে নারায়ণম তো ফশুর খাই শুয়েতে যায় ভয় লাগে এবং মাইথুন করে এবং মানুষেরা ও খাই আরাম করে শুয়েতে যায় বই করে এবং মাইথুন করে তো এবং মধ্যে কি পার্থক্য আছে ধর্ম হিতেষম আধিক ও বিশেষম মনুষ্য জীবনে সুযোগ আছে ধর্ম পালন করা সেই জন্য এইজন মানুষ যদি ধর্মা পালন না করে সেই মানুষ তো মানুষ শুধু মানুষ মানুষের রূপ আছে কিন্তু তাদের চেতনা ফসুদের মতো আছে তো সকলে ঘরে এই ভগৎগীতা যথাযথ রাখতে হবে তো যাদের ঘরে নাই তো আজকে নিতে পারেন আপনাদের পরম লাভ হবে শুধুমাত্র আছে এবং প্রতিদিন আমরা ঠাকুরের পুজো করার সাথে আমরা ভাগবত গীতা পূজা করে আমরা এই তো ধর্মিক আছি সেটা ও চলবে না ভগবত গীতা প্রকৃত পূজা তার অধ্যায়ন করা হয় এটা পড়তে হবে আপনাদের মধ্যে কত লোকজন আছে যারা পুরো ভগবত গীতা যথাযথ ভূমিকা সহিত সকল সাথে পুরো অধ্যায়ন করেছেন কত লোকজন আপনাদের হাত ধুলন ভগত গীতা যথা যারা পাঠ করেছেন হাত ধুলুন কম লোক তুই সকলে ঘরে আছে একদম তুলুন কত লোকজন তো যাদের ঘরে ভগবদ গীতা যথাযথ আছে কিন্তু পড়েন ওই পাঠ করেন তো আপনা কাছে আমার এই অনুরোধ আছে অনুরোধ না প্রার্থনা না আদেশ ও যেভাবে আপনারা করবেন আমার এইভাবে অনুরোধ না প্রার্থনা না আদেশ না দাবি আছে আপনারা এই ভগৎ গীতা যথা। পাঠ করুন এটা শুধু ঘরের মধ্যে রাখার জন্য না আমরা হিন্দু আছি আমাদের ঘরে ভগবদ গীতা আছে এত ছিন্ন যে আমরা হিন্দু না আসলে ভগবত গীতায় ওই এবং সমস্ত বেদশাস্ত্রায় এই হিন্দু শব্দ হিন্দু শব্দ তো আসে না ওই হিন্দু শব্দ এটা সংস্কৃত শব্দ নয় কোন ভাষা থেকে এই হিন্দু শব্দ আছে হিন্দুত্ব হিন্দুত্ব এই মতবাদ আছে রাজনৈতিক মতবাদ লোকেরা বলে গর হাম হিন্দু হাই মানে আমাদের গৌরব ব্যাপার আছে যে আমরা হিন্দু কিন্তু ভগবত গীতা শ্রী কৃষ্ণ বলেন না তো খাটি হিন্দু হয়ে যায় আমরা হিন্দু আছি আমাদের হিন্দু দরজা আছে আমরা হিন্দু জয় হিন্দ সেটা ভগবত গীতা প্রচার হচ্ছে না ভগবদ গীতা শ্রী কৃষ্ণ অর্জুন কে ব্যবহারিক আধ্যাত্মিক উপদেশ প্রদান করেন সে ব্যবহারিক উপদেশ কি আছে ভগবদ গীতা কিছু ব্যবহারিক উপদেশ লাগবে এইসব ঠিক করার জন্য বুঝে কি ভাবে ঠিক করা যায় তো সেই ব্যবহারিক ব্যাপক তো কি ব্যবহারিক ব্যাপক আছে যে আমরা সকলে অনুভব করতে পারি যে এই জগৎ জড় জগৎ দুঃখময় আছে দুঃখময় অনেক রকম দুঃখ আছে না দুঃখ আছে এবং সুখও আছে সুখ আছে মানে আইসক্রিম খাওয়া যায় সুখের ব্যাপার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 বাংলাদেশ টিম কি কিরকম চলছে ওয়ার্ল্ড কাপছে ইংল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ডে হলো নেই নাই আমার জন্ম ইংল্যান্ডে হলো নেই আসলে আমি দুই দেশে নাগরিক ইংল্যান্ডেই ইংল্যান্ডে বঙ্গাল ইংল্যান্ডে এই আমার জন্ম ছিল কত বছর আগে ছত্রিশ বছর আগে আপনারা বিশ্বাস করছেন ছত্রিশ শুধু ছত্রিশ বছর আগে। প্রভুপাদ চরণে আমার জন্ম হল। সেটা আমার আসল জয় আমার বাবা আছে শিল প্রভুপাদ এবং মাথা আছে কি মাথা আছে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 রাজনৈতিক আন্দোলন করে রাজনৈতিক সভা অধিবেশন করে এই হবে তাদেরও পিতা মাতা আছে খোকরের জন্য তাদের পুজনিয়া পিতা মাতা আছে তাদের পিতা মাতা আছে তো দ্বিতীয় জন্ম ওর আসল জন্ম ওই জন্মায় পিতা হচ্ছেন গুরু এবং মাতা হচ্ছে বেদমাত জন্ম হয় জ্ঞানে প্রদানে দ্বারা দিক মনে কি অনুষ্ঠান এই বসে দিকা দীক্ষা শব্দের অর্থ না দিক যা দ্বারা পারমার্থিক জ্ঞান আদান প্রদান করা যায় সেটা দীক্ষা যেখানে ওই জায়গা আছে বাবা নাম লেখার জন্য প্রভুপাত শ্রী শ্রীমৎ ভক্তি সিধন সরস্বতী তার আসল পিতা তো আমার জন্ম ইংল্যান্ডে ছিল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 ইন্দ্রিয় সুখ সম্বন্ধে ভগবান কৃষ্ণ আমাদের এই ব্যবহারে উপদেশ দেন সংস্পর্শে আদ্যন্ত কন্থে আনাথুরামাতে বুদ্ধ ভগবান কৃষ্ণ বলেন যে এই ইন্দ্রিয় সুখ যে ইন্দ্রিয় সুখ সুখ আছে সেটা প্রকৃত পক্ষে সুখ নয় সুখে একটু অনুভব হয় কিন্তু সাথে সাথে আদি অন্ত এবং পরিনাম হয় সব কিছু যা আমরা করে এই জড় জগতে শুধুমাত্র মানুষের ও মানুষেরা নয় তো সকল প্রাণী সব কিছু যা করে তো কি করে কি জন্য করে সুখ প্রাপ্তির জন্য কিন্তু সকলেই সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন যে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়ম দুঃখালয়ম দুঃখ আলোয় আলোয় মনে ওই জায়গা যার মধ্যে এই। সেই রকম জিনিস প্রচুর আছে যেমন হিমালয় হিমালয় পার্বিম মানে বরফ বরফ মাত্র দেখা যায় হিমালয়ে সব জায়গায় হিম আছে সেই জন্য সেই জায়গা হিমালয় বল। গ্রন্থালয় মানে ওই পুষ্টের ভান্ডা ভণ্ডারুষ্টাকালয় না গ্রন্থালয় বল কারণ সেখানে শুধুমাত্র গ্রন্থ আছে প্রচুর গ্রন্থ আছে বিদ্যালয় যা বিদ্যালয় বলে তো আসলে যে ঠিক মত বলা যায় না বিদ্যা বিদ্যালয়ে অবিদ্যা নামে বিদ্যা চলে আসলে আজকাল যা বিদ্যালয় নামে চলে সেটা অবিদ্যালয় বলা উচিত তো ঠিক সেইভাবে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয় কারণ এখানে এখানে দুঃখ প্রচুর আছে এবং সেই সুখ যা আছে সেটা প্রকৃত সুখ নেই তো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 মাইথুন আদি গৃহ মেধি সুখম হিথুচ্ছম ভাগবত প্রহাদ মহারাজের কথা আছে যে গৃহমেধি দে অর্থাৎ গৃহী দে আছে মাইথুন আদি গৃহমেধি জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে মাইথুন সুখ এবং সেই সুখ আছে খুব সুখ আছে। কিন্তু সেই সুখের জন্য এত কষ্ট করে কাজ করে টাকা পয়সা আনা জন্য যাতে তাদের সুখ হবে তো আমরা সকলেই সুখ চাই কিন্তু এই থুচ্ছ মাইথুন নাদি সুখ এর চারা আমাদের অনেক কোন অনুভব নেই তো সুখ কি রকম বস্তু আছে জন্য এই তুচ্ছ সুখের জন্য আমরা এই তো কষ্ট গ্রহণ করি একটা উদাহরণ আছে যে মরুভূমিতে গ্রীষ্মকালে एक जन जदि पथ भूल मरुभूम मध्या बल तार कि जल नो खुबास खूब एवं अनेक जल चाय জলের অভাবে তো মারা যাচ্ছে চিন্তা না আমি তোমাকে এই জল দিচ্ছি এবং এক ড্রপে থেকে এই মানে ওই আই ড্রপস আছে না তো এক ড্রপে থেকে এই দুই বুন কি বলে আমরা কি সন্তুষ্ট হবে আমরা কম পকে পাঁচ ছয় লিটার জল চাই কিন্তু এক দুই ফটা যদি পাই আমরা সন্তুষ্ট হতে পারি সেটা জল জল তো কিন্তু সন্তুষ্ট হতে পারে না তো ঠিক আমরা আত্ম এবং আমরা আমাদের মূল স্বভাব হচ্ছে সচির আনন্দময় সেই আনন্দ আনন্দময় মনে বিপুল আনন্দ সদাই বা অনুভব করা আমাদের জন্মগত অধিকার আছে এই জড়ো জগতে জন্ম নিয়েছি সেজন্য আমরা সেই রকম বিপুল আনন্দ পাই আমরা শুধুমাত্র এই দুই ফটা সুখ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 ভক্তিম সিন্ধু আছে সেই সিন্ধু অপার আছে সেই সিন্ধুতে পারি আমরা সেই সিন্ধুতে সন্তরনা করতে পারি ডুবতে আহ আমরা পূর্ণ সুখ সেই অমৃত জলে স্নান করা থেকে খে সেই অমৃত সিন্ধুতে আমরা সবকিছু লাভ করতে পারি সেই সিন্ধু কি আছে ভক্তি রৃত সিন্ধু তার সম্বন্ধে আমাদের জ্ঞান নেই সেই জন্য ভগবান এই ভাগবত গীতায় আমাদের দিকদর্শন দিচ্ছে বারবার ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন মন্মনা ভবম ভক্ত মদি মাং নমাস করো সদাইবা আমাকে এই চিন্তন করো আমার ভক্ত হয়ে যায় আমাকে ষষ্ঠ প্রণাম দন্ডবত প্রণাম করো আমার পূজা করো তো কৃষ্ণের কথা নাশুনে শুনে আমরা সদাইবা কৃষ্ণকে ভুল করি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 পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম বিভুম অর্জুন বলেছেন যে হে কৃষ্ণ আপনি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র আছেন আপনি শাশ্বত পরম পুরুষ দিব্য পুরুষ আছেন আপনি আপনি অনাদির আদির গোবিন্দ আপনি বিভু অর্থাৎ সর্বশক্তিমান আছে। তো অর্জুন বলেছেন যে শুধুমাত্র আমি বলছি না তো সকলিগণ ব্যাস দেবল অসীত সেই রকম বড় বড় মুনিগণ সকলে এক বাক্যে বলছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ বর্ষার আগে ওই সব ঋষি এবং তার অনেক আগেও সকল বেদশাস্ত্র সকল ঋষি মু একমত ছিল যে পরমেশ্বর হচ্ছেন ভগবান সেই সময় এইসব বাবা বাপ্পা পরে সব ঋষি মুভাগকে বলবেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং ফাঞ্চহ বর্ষ পরে এই সব বাবা বাপা তার কোন কিছু খবর থাকবে না কিন্তু সব সেই সময় অন কৃত্রিম ভগবান হবে এবং সেই সময় আসল ভগবান হবে শ্রীকৃষ্ণ তো রকম কৃত্রিম নকলি ভগবান নকল ভগবান আসে যায় এবং আসল ভগবান সর্ব ইতিহাসে আসল ভগবান এই কাজেই শ্রীকৃষ্ণ কিন্তু লোক মুরকা আছে ছেড়ে ভগুলা এই রকম কি বলে যৌন কি কৃত্রিম তথাকথিত ভগবানের পূজা করে যা থেকে কোনো লাভ নাই তো কি বুঝতে হবে বুঝতে হবে যেই আমি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 আজই ভক্তি সমৃদ্ধ সিন্ধু তো আপনাদের ঘরে এই ভগত যদি থাকে সমৃদ্ধ সিন্ধু এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ তার মধ্যে শিল রূপগর স্বামী চৈতন্য মহাপ্রভুর মুখ্য অনুগামী শিষ্য তিনি সকল শাস্ত্র থেকেই সভ্যমান সংকলন করে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 আপনারা পাবেন ভক্তি ও সমৃদ্ধ সিন্ধু হচ্ছেন ভগবান তার আপনারা সকল এই ভাগবত গীতা যা আপনাদের ঘরে আছে আপনারা সবাই প্রতিদিন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 এখানে আসা ফল হবে কারণ আমি আমিষ্ঠ করেছে। ভক্তি জীবনে আমাদের সব তো জ্য না হলেও তো ফলিত হন কারণ ভগবান সন্তুষ্ট হন যে যথায়ু চেষ্ট করেছেন ওই লাভনা সীতা বন্ধ কর কিন্তু থেকে রাবণ আরো অনেক বলবান ছিল সেজন্য করতে পারলেন না রাবণকে বাধ্য দিতে তবু জেথায়ু সাধারণ দৃষ্টিতে অসফল হলেও তার সফল ছিল কারণ রামচন্দ্র ভগবান তাকে পুরো কৃপা দিয়েছেন এবং রামচন্দ্র ভগবান সেই ছিল যথায়ু কিন্তু রামচন্দ্র ভগবান তা চেষ্টি বিধি পালন করেছেন তো ভগবান যদি সন্তুষ্ট হন আমাদের চেষ্টা পূর্ণ হয়